ঈদ তুলিয়ান বিগমিয়ত আমরা আজকে তফশিক শুনবো ইনশাল্লা সোরা হুদের থেকে ইনশাল আমরা এই বহু নবীদের কাহিনী আমরা শুনেছি এবং কোরআনে পা কি অনেক জায়গায় এক এক নবীর কাহিনী বারে রিপিট করা হয়েছে এবং আমরা শুনেছি যে উজ্জেশ্য কি কেন আল্লা তালা বারে রিপিট করেছেন সব নবীদের কাহিনীকে কেন এসেছেন উদ্দেশ্য অনেকগুলো এক নম্বর উদ্দেশ্য হচ্ছে হচ্ছে নবী করিম সাল্লামকে মেসেজ দেওয়া অনেকে ট্রেনিং দেওয়া ওনাকে সবক দেওয়া আল্লাহর পক্ষ থেকে যে দুনিয়ার মধ্যে নবুয়ের কাজ করতে গেলে কি বাধা বিপত্তি মুসিবত আসে সংগ্রাম সাধনা করতে হবে অন্য নবীরা যেভাবে করেছেন সবর করেছেন চালিয়ে গিয়েছেন যে সমস্ত কঠিন পরিস্থিতি মোকাবিলা করেছেন আপনাকেও তাই মোকাবিলা করতে হবে কাজের পরিস্থিতি খুব জটিল দেখলে হতাশ হয়ে যাবেন পিছিয়ে যাবেন তা নয় ওনাকে সাহস জোগানো দুই নম্বর হচ্ছে মুসলিম উম্মাকে লেসন দেওয়া যে আমাদের জীবনেও ইসলামকে ধরে রাখতে হলে ইসলামের দাওয়াতি কাজ করতে হলে বাধা বিপত্তি সমাজের মধ্যে অধিকাংশ মানুষ ইসলামকে গ্রহণ না করার একটা টেন্ডেন্সি পুরনো অভ্যাস শুধু আমাদের জমানায় নয় কাজে আমরা যদি দেখি দুনিয়াটা মানে কি ইসলামের বিরুদ্ধে চলে গেল নাকি এটা শুধু আমাদের জন্য এই মুসিবতটা আসেনি সব উম্মত আগের উম্মতরাও একই পরিস্থিতি মোকাবিলা করেছে। এটাই চিরন্তন ইতিহাস তিন নম্বর হচ্ছে যারা ইসলামে দুশ্মনী করে তাদের লম্প দেখে তাদের সত্যি সাহস দেখে অনেক সময় কিছু কিছু মুসলিম মুসলিম হতাশ হয়ে যান কিন্তু বড় বড় জালিমগুলো আল্লাহ তালার কাছে একদিন পরাজিত হয়েছে কিনা তাদের এই লম্পম্প কি দীর্ঘদিন থেকেছে এই সমস্যা কাহিনীগুলোর মাধ্যমে তাদেরকে মেসেজ দেওয়া হয় এবং আমরা যাতে আল্লাহ তালার উপর তাওয়াক্কর না হারিয়ে বসি হতাশ না হয়ে যায় সে মেসেজটাও আছে তো ঘুরে ঘুরে আজকে যে মেসেজ এসেছে মুসা আল্লাহ সম্পর্কে সুলতান ইম মু যে আমি নিশ্চয়ই পাঠিয়েছি মূসা আল্লাহ সাল্লামকে রসুল করে আমার আয়াতগুলো দিয়ে তাকেও আয়াত দিয়েছি শুধু কোরআনে আয়াত না তাও আয়াত ছিল জাভুরেও আয়াত ছিল আল্লাহ তারা প্রত্যেকটি কথা আয়াত আয়াত শব্দের অর্থ কি আমরা জানি কোরআনের আয়াত এর দূরে আর কি দরকার কিন্তু কোরআনের আয়াত শব্দ আছে এটার একটা আরবিতে একটা অর্থ আছে সে অর্থটা হচ্ছে চিহ্ন অথবা নিদর্শন আলামত ছিন্ন আলামত নিদর্শন তো আসলে নিদর্শন দুই রকম হয় আল্লাহ অনেক নিদর্শন সৃষ্টির মধ্যে আসে আল্লাহর ক্ষমতা কুদরতের নিদর্শন আছে আসে কিনা আল্লাহ তালা কত বড় পাওয়ারফুল হলে তিনি এত বড় পাহাড় তৈরি করতে পারেন আল্লাহ আল্লাহতলা কত পাওয়ার থাকলে এত বিশাল সমুদ্র সৃষ্টি করতে পারে। তাই আমি মাঝে মধ্যে সমুদ্রের কথা চিন্তা করি আসলে সমুদ্র কত বড় এক তীরে দাঁড়ালে আর কিছু দেখা যায় না কিছু দেখা যায় কি বিশাল তা আসলে তো পরে আবার গভীরভাবে চিন্তা করলে গোটা পৃথিবীতে আসলে তো সাগর মাঝখানে মহাদেশ হলো হল দ্বীপের মতো ঠিক কিনা বলেন পৃথিবীর অস্তিত্বের তিন ভাগের দুই ভাগই জল আর এক ভাগ স্থীপ আর কি এশিয়া মহাদেশ একটা বড় দ্বীপ ইউরোপ আর একটা এরকম তো এত বিশাল সৃষ্টিকর্তা যিনি তার ক্ষমতার কত কুদরত কত পাওয়ারের কত নিদর্শন আমাদের সামনে আছে তাই না এত বড় একটা একটা সূর্যের বাতি সারা দুনিয়াকে আলোকিত করতে পারে এগুলো আল্লাহ তাল আয়াত সৃষ্টির মধ্যে এই রকম কতগুলো আয়াত আবার অন্য রকম আয়াত এসেছে আল্লাহর কিতাবের আয়াত গুলোটি বাক্য এক একটি আয়াতের শুরু থেকে শেষ পর্যন্ত এগুলো আয়াত কেন এগুলো প্রত্যেকটি কোরআনের আয়াত আল্লাহ তালা যে সমস্ত কথা বলেছেন তিনি যে জ্ঞানের পরিচয় দিচ্ছেন তার অস্তিত্বের দিকে আমাদেরকে নিদর্শন হিসেবে নিয়ে আসছে এবং এই কিতাবের একটি কথা কোনো কথা ফেলে দেওয়ার মতো নয় কোনো কথা থেকে সাইন্টিফিক কোনো কিছু দিয়ে চ্যালেঞ্জ করে উড়িয়ে দেওয়ার মতো কিছু নয় তাহলে এগুলো আল্লাহ যে আহকামুল হাকিমিন তিনি কত আলিম কত হাকিম এগুলোর প্রমাণ করে এই কিতাব এবং আয়াতগুলো এক একটা তো তিনি বলেন যে আমি মুর্শা আল আসলামকে আয়াত দিয়ে পাঠিয়েছি কোন আয়াত দিয়ে পাঠিয়েছেন নিদর্শন কোন নিদর্শন আয়াত বিভিন্ন মর্যাদা দিয়ে পাঠিয়েছেন তো দুটোর কথা এখানে ইঙ্গিত করা হয়েছে ও সুলতানুবিন পরিষ্কার অথরিটি দিয়ে নবী হিসাবে আল্লাহর পক্ষ থেকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে উনি একটা কনফিডেন্স সহকারে এসেছেন আল্লাহর পক্ষ থেকে অ্যাপয়েন্টেড নবী এখানে যথেষ্ট অথরিটি আছে নিজের পক্ষ পক্ষ থেকে থেকে কিছু তিনি আল্লাহ হয়ে এসেছেন প্রমাণ অথরিটি সবকিছু নিয়ে তিনি এসেছেন তাদের কাছে সুস্পষ্টভাবে প্রমাণ হয়ে গেছে যে তিনি আল্লাহর নবী ছাড়া কিছু না কার কাছে পাঠিয়েছিলেন ইলা ফিরাও না ফের এবং তার সভাসদ তার ক্যাবিনেট তার দলবল যারা তার পরামর্শদাতা মন্ত্রী মিনিস্টার তাদের কাছে পাঠানো হয়েছে তো শুধু ফেরাউনের কাছে তো পাঠানো হয়নি বনি ইসরায়েলের কাছে তো পাঠিয়েছেন তো এখানে নবী হিসাবে সমসাময়িক মিশরে সবার কাছে তিনি প্রেরিত হয়েছেন যদিও বনি ইসরায়েল ওনাকে গ্রহণ করেছে কিন্তু ফেরাউন গ্রহণ করেনি ফেরাউনের কাছে স্পেশালি যাওয়ার জন্য আল্লাহ অর্ডার করেছেন তাকে দাওয়াত এবং তার বর্গ তার যারা মন্ত্রী মিনিস্টার পরামর্শ কাছে তাদের কাছে মেসেজ নিয়ে পাঠিয়েছি এবং শুধু তাই না ফেরাউনের অনুসারী যারা ওই দেশের জনগণ সবার কাছে। তাদের মাধ্যমে পাঠিয়েছি তিনি এই দাওয়াতি কাজ করলেন জনগণকে দাওয়াত দিলেন ফের আউনকে শাসক বর্গকে রাজনৈতিক ক্ষমতা তাদের হাতে আছে তাদেরকে দাওয়াত দিলেন কিন্তু জনগণ কোনটা মানল সাতটা বাউ আমরা ফের কিন্তু জনগণ মানলো ফের আউনের হকুম ফের আউনের কথা ফের আউন কি বলেছিল এই ক্ষমতা কোনো রব তোমাদের নাই আনা আলা আমি তোমাদের সবচেয়ে বড় রব এর উপরে আর কোনো রব নাই জনগণ তাই মেনে নিল তো সাধারণ জনগণ ক্ষমতা ক্ষমতাসীনদের পাওয়ার যাদের হাতে আছে তাদেরকেই মানে বেশি দেখা দেয় এটাই দুনিয়ার মানুষের নেচার এখন এই ফেরাউনের কথা মেনে যে জাতিটা মেনে নিল একজন মানুষকে তাদের বড় রব হিসেবে গ্রহণ করলো তার হুকুম মানার জন্য রেডি হয়ে গেল আল্লাহর হুকুম মানল না এই কাজটা তারা কি কাজ করলো ফের আউনের হুকুম কি কোন জ্ঞানের হুকুম হতে পারে এটা কোন সঠিক পন্থা হতে পারে এটা তো গুমরাহি পথভ্রষ্টতা তো আজকে দুনিয়ার মানুষ আল্লাহর হুকুম বাদ দিয়ে মানুষের হুকুম আনতে চায় আল্লাহর তরিকা বাদ দিয়ে মানুষের চলতে চায় আল্লাহ তালা যেটা মানুষের জন্য সবচেয়ে সুন্দর জিনিস জিনিসমন করেছেন আল্লাহ তালা বলেছেন সুদ ভালো না সুদ খেয়েও না মানুষের জন্য মানুষের অর্থনীতি সুদ ভিত্তিক আল্লাহ আল্লাহতালা হালাল হারাম নিষেধ করে দিয়েছেন সে পরিষ্কার ভাবে বর্ণনা করে দিয়েছেন সেগুলো মানুষ পছন্দ না করে হারামের দিকে চলে যায় হালালের উপরে সন্তোষ থাকতে চায় না আল্লাহ তালা নীতি নৈতিকতা লজজা এবং আবরুর হেফাজত এগুলো করতে চেয়েছেন এগুলো ধরে রেখতে আমাদের হুকুম দিয়েছেন আর মানুষ চলে যায় আপনার দিকে সমাজকে ঠেলে দেওয়া হচ্ছে মাধ্যমে মাধ্যমে ফিল্মের বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে ছড়াছড়ি মানুষকে অনৈতিকতার দিক দিকে এই যে মানুষকে ডাকা হয় অন্য রাস্তার দিকে মানুষ কিন্তু ওইদিকেই ঝোঁক বেশি ঠিক কিনা বলেন মানুষের স্রোত কোন দিকে উল্টা দিকে আল্লাহর দিকে আসার স্রোতটা কেমন তেমন মজবুত না এই যে মানুষ চলে এটা কি রশিদ নয় এটা সঠিক রাস্তা নয় এটা গোমরাহির রাস্তা তারা ফেরাউনের কথা শুনে গমরাহির রাস্তায় চলে গেল এখন এই যে চলে গেল চলে গিয়ে কি হলো তো ফেরাউন তো শেষ হয়ে গেছে তার সঙ্গে তার রাস্তায় যারা চলেছিল তারাও চলে গেল দুনিয়া থেকে এই কি খেলা শেষ তাদের আবার কোথায় দেখা হবে আখেরাতে সেদিন কি হবে তাদের অবস্থা ফের আউনের নেতৃত্ব তারা মেনে নিল ফের আউনের তরিকা তাদের পছন্দ হলো আল্লাহ এবং মুরসা আল্লাহ তরিকা পছন্দ হলো না এই যে একটা ছোট সিদ্ধান্ত তাদের জীবনে তারা নিয়েছে এই সিদ্ধান্তের ক্ষতি কি পরিমাণ হয়েছে সামান্য ক্ষতি কত বড় ক্ষতি সে ফের সবার আগে আগে তার জাতিকে নিয়ে জাহান নামের মধ্যে রওনা হয়ে যাবে নিক্ষিপ্ত হবে তোমরা ফেরাউনের কথা শুনেছিলে তার নেতৃত্বে মেনে ছিল তার নেতৃত্বে এখন জাহান নামে যাও তে ফেরাউন গর্বের সাথে নেতৃত্বে দিয়ে না জাহান নামে নেবে নাকি ওই নেতৃত্ব তার জন্য কোন আনন্দের ঠিক কিনা বলেন তাদের হাতে মিডিয়া আছে পয়সা আছে ক্ষমতা আছে সব নাভর দিকে চালায় কত কনফিডেন্স কত গর্ব কত অহংকার কে দিন জাতিকে অসৎ পথে নেওয়ার জন্য এই জাতি যারা যারা তাদের কথা শুনেছে সবাই নিয়ে কোন দিকে রান্না হওয়া লাগবে জাহান নামের দিকে রান্না হওয়া লাগবে তখন নেতৃত্বে খাহেস থাকবে আর খাহেস থাকবে না কিন্তু আল্লাহ তালা ফোর্স করবেন যাও তুমি আগে আগে দাও এবং সবার ঘৃণা আরেকটু তার প্রতি হবে তুই দুষ্টটা আমাদেরকে এই পথে নিয়ে এসেছিলি তোর কারণে আজকে আমরা এই বিপদে পড়লাম তাদের ধিকারটা আরেকটু বেশি পাওয়ার জন্য আল্লাহতালা তাকে নেতৃত্বে দেবেন জাহান্ডামে নেওয়ার জন্য এই শাস্তি শুধু ফেরাউনের দিকে কত খারাপ জায়গা হবে যাওয়ার জন্যে আবাসস্থল হিসাবে মেহমানদারি গ্রহণ করার জন্য। কেমন খারাপ ঠিকানা তাদের জন্য তৈরি করে রাখা হয়েছে লানা তাদেরকে দুনিয়ার মধ্যে লানত তাদের প্রতি নাজিল করা হয়েছে অভিসম্পের পরে অভিসম্পাত এসেছে অভিশাপের পরে অভিশাপ এসেছে খালি একবার অভিশাপ না যারা দুনিয়ার মধ্যে নাফরমানি করে আল্লাহর দুশ্মনি করে তাদের প্রতি শুধু আল্লাহ অভিশাপ না অভিষাপ করে মিশাপ করে দুষ্কৃত আছে সমাজের মধ্যে আল্লাহ অভিশাপ করে না সমস্ত মখলুক অভিশাপ করে তাদের প্রতি পড়তে থাকে কন্টিনিউলি এই দুনিয়ার মধ্যে ফের আউনকে এই সাগরের মধ্যে ডুবে ডুবে সেই লেস করতে হয়েছে আমাদের দিনও তার প্রতি আল্লাহ ল আবার বর্ষিত হোক আখরা তো লনত করা অব্যাহত রাখবে থাকবে কতই না খারাপ এই দল বলে সঙ্গীদেরকে নিয়ে দেওয়া যাদেরকে নিয়ে গেছে যারা নিয়ে গেল সবাই মিলে কত খারাপ একটা অ্যাসোসিয়েশন খারাপ একটা সঙ্গ খারাপ একটা নেতৃত্ব মানুষগুলো অনুসরণ করেছিল যে নেতৃত্ব দিয়েছে যারা তার নেতৃত্ব মেনে নিয়েছে সবার জন্যই খুবই খারাপ করুণ পরিণতি নেমে আসলো মিন আলাইক হে নবী এই যে খবরগুলো আপনাকে বলছি আমি এই বিভিন্ন জনপদের খবরগুলো বলছি বিভিন্ন দেশ বিদেশে কি হয়েছে পূর্বের জাতিগুলোর সঙ্গে না কুসুহু আলৈকিয়া আপনার কাছে এগুলোর কেসা বলছি এ কেসা কিন্তু আরবিতে আপনার কাছে কেশা গুলো বলছি মিনহাকা এবং হাসিদ কিছু কিছু কেশা কাহিনীর ঘটনার এখনো কিছু কিছু কাহ আছে চিহ্ন ধ্বংসপ্রাপ্ত জায়গার চিহ্নগুলো গুলো এখনো কোনো কোনো জায়গায় আছে দেখতে পাওয়া যায় বিরান বাড়িঘর হাজার হাজার বছরের পরে খুঁজে পাওয়া যায় আর হাসিদ কিছু মাটির সঙ্গে মিশে গেছে সবগুলোই আপনারা দেখতে পাচ্ছেন না কিন্তু এখনো কোনো কোনো জায়গায় আছে কোন কোনো জায়গায় চলে গেছে এইভাবে যুগে জাতির পরে জাতি অসৎ নেতৃত্ব মানুষকে কুপথে নিয়ে গেছে আল্লার পথ থেকে সরিয়ে নিয়ে গেছে তাদের করুণ পরিণতির কিছু কিছু চিহ্ন এখনো বাকি আছে কিছু কিছু অপশিষ্টাদি অপশিষ্ট চিহ্ন দুনিয়া থেকে গায়েব হয়ে গেছে পৃথিবীর মানুষের কাছে এগুলো ইতিহাস এখনো আছে তারা নিজেরাই নিজেদেরকে আজকে যারা দুষ্কৃতিকারী গোটা সমাজকে যারা অসৎ পথে নিয়ে যায় ধ্বংসের দিকে নিয়ে যায় অন্যায়ের দিকে নিয়ে যায় বাতিলের দিকে নিয়ে যায় তারা তাদের এই কর্মের ফল তারা ভোগ করে আল্লাহ তালা অন্যায় ভাবে কাউকে শাস্তি দেন না আল্লাহ কখনো জুলুম করেন না এগুলো তাদের পাওনা তাদের প্রাপ্য তাদের হাতের কামাই আর তাদের যে মাবুদ গুলো বিভিন্ন জায়গায় তাদের বড় বড় মূর্তিগুলো তারা তৈরি করেছিল তাদের ইবাদত করতো উপাসনা করতো পূজা করত কত কিছু তাদের কাছে চেয়েছে প্রটেকশন চেয়েছে বিপদ আপদ থেকে মুসিবত থেকে বালা মুসিবত থেকে হেফাজত চেয়েছে এই যে আল্লাহর আজাব তাদেরকে পাকড়াও করে ফেললো মৃত্যু এসে তাদেরকে ধ্বংস করে দিল এগুলো কিছুই তাদের মহবুদ গুলো আটকাতে পারিনি তাদের কোনো হেল্প করতে পারেনি। তাদেরকে কোনো সাহায্য করতে পারিনি আল্লাহ যাকে তাকে তারা দেখেছে মবুদ মূর্তি দেখেছে কেউ কেউ আছে তারা মবুদ মূর্তির কাছে চায় না তারা বড় বড় শক্তির কাছে চায় সুপার কাছে আছে তাদের। অনেক বড় শক্তিশালী রাষ্ট্র তাদেরকে গ্যারান্টি দিচ্ছে কিন্তু যখন মালাকুল মৌত আসবে কোন গ্যারান্টি টিকবে কোন সিকিউরিটি কাজ করবে কোন সেনাবাহিনী আটকাতে পারবে পৃথিবীর ইতিহাসে এর নজির প্রমাণ দেখার সুযোগ হয়েছে ইতিহাসে প্রচুর আছে আপনার রবের হুকুম যখন এসে গেল তাকে পাকড়াও করা হয়েছে ধরা হয়েছে কিছুই ঠেকাতে পারিনি কিছুই তাকে রক্ষা করতে পারেনি সব্বিক আপনার রবের পাকড়াও ধরা খুবই শক্ত সেখান থেকে ছুটতে পারে না ক্ষমতা সব কিছু তারা নিশ্চিত করে ফেলেছিল তাদের কেউ কিছু করতে পারবে না এই সব কিছু তাদেরকে ধ্বংস ছাড়া ভালো কিছু উপহার দেয়নি তাদের হালাককে ডিস্ট্রাকশন কে নিশ্চিত করেছে আপনার এরকমই হয় যখন কোন জনপদ কে কোনো দেশকে কোনো অঞ্চলকে শাস্তি দেওয়ার জন্য তিনি ধরেন ওয়াহিয়া যে অঞ্চল যে জনপদ যে দেশ জাতি জলিমা জুলুমের মধ্যে থাকে অন্যায় অপকর্মের মধ্যে থাকে নাফরমানি মধ্যে থাকে তাদেরকে তখন তিনি পাকড়াও করেন তিনি এরকম করেই তাদেরকে একদম ধ্বংস করে দেন নিঃশ্বাস করে দেন তার ধরা আপনার রবের ধরা অত্যন্ত পেইনফুল খুবই যন্ত্রণাদায়ক কষ্টদায়ক এবং খুবই শক্ত ধরা এখন আমরা দেখি যুগে যুগে এখন অনেক দিন থেকে অনেক জায়গায় বিভিন্ন জালিমদের জুলুম চলছে কই আল্লাহ ধরলেন না যে বছরের ভেতরে ধরলে আমাদের কথাই না ভালো লাগে মনে মনে কিন্তু আল্লাহ তো ধরেন না দেখি এখনো তো এই কথা হাদিসে নবী করি ইম সাল্লা বলেছেন উম্মাদ সান্ত্বনা দেওয়ার জন্য বুঝার জন্য আল্লাহ তালার রালিমকে অনেক সময় রশি ঢিলা করে দেন ধরেন না সহজে কিন্তু আত্মাঈদে আহাদু ল কিন্তু যখন এক পর্যায়ে আল্লাহ প্লান করা প্রোগ্রামের মধ্যে পড়ে ওই সময় চলে আসে যখন ধরেন তখন সে আট ছুটতে পারে না আটকা পড়ে গেল জালের মধ্যে আরবিতে সেখান থেকে বলা হয়েছে ইন আল্লাহ হেলু ওয়ালা ইহমেলু অর্থ কি আল্লাহ তালা ঢিলা করে দেন কোনো কোনো সময় কিন্তু আল্লাহ তালা অবহেলা করেন না ছেড়ে দেন না রশিদার হাতে ধরা আছে ওই যে মাছ ধরার বর্ষী মাছ ধরার বসে যখন মাছ কামড় দেয় তখন শিকারি মাছ শিকারী কি করেন আরো ছাড়েন যেতে পারে হয়ে যেতে যেতে যেতে তারপরে হঠাৎ করে আচমকা একটা টান দিলে আর বেকায়দা হয়ে গেল তো এরকমই আল্লাহ রবুল্লা আলমিনী একটা প্রোগ্রাম আছে তিনি যখন ধরবেন আর ছাড়বেন না এবং আমরা ইতিহাসে প্রমাণ দেখেছে আমাদের জীবায় প্রমাণ দেখতে পাচ্ছে আমরা একদম হতাশ না হয়ে যাই দিনের ব্যাপারে আর কোন আশা ভরসা যেন না থাকে এরকম যেন না হয়ে এই যে ঘটনাগুলো ঘটেছে পৃথিবীর ইতিহাসে এবারেবারে জালিমদের ইতিহাসের মধ্যে কি আছে অনেক চিহ্নগুলো আছে অনেক এই অনেক নিদর্শন আছে আল্লাহ ক্ষমতার কথার আল্লাহ রিনের অথরিটির অনেক প্রমাণ আছে কাদের জন্য এই প্রমাণগুলো কারা কারা সিরিয়াসলি নেয় যারা আখেরাতের আজাবের ভয় করে তাদের ইমান আছে আখেরাতের প্রতি ইমান নাই এই কথাগুলো তাদের কানে যাবে এক নম্বরে তারা এগুলো শোনার জন্য কোনদিন আর আপনি যদি আধা ঘন্টা এই যে এই ঘটনাটা শুনো শোনার পরে কি তার ভিতরে কিছু ঢুকবে সে মানে এরকম করবে রাতে করে এগুলা বাইরে হয়ে যায় সব শুনতে চাইবে না তার ভিতরে ঢুকবে না কোন অ্যাকশন হবে না কারণ তাকে আল্লাহ লিস্ট করে ফেলেছেন তার কপালে এই জিনিস নাই আখেরাতে কোনো চিন্তা তার মাথা নেই তার মাথা শুধু দুনিয়ার উপরে তার কি দরকার সেগুলো ধরে রাখছে সেভাবে তার নিয়ন্ত্রণে আছে কন্ট্রোলে আছে তার কোন চ্যালেঞ্জ নাই এই যে ফাইনাল ধরা হবে তাকে আখেরাতে নিয়ে আসবে আল্লাহ তালার কাছে ধরে সবাইকে জমায়েত করা হবে সেদিন মাজমু নাস সমস্ত মানুষকে সেদিন জমায়েত করা হয়ে যাবে কোন জায়গায় হাসরের ময়দানে সেদিন সবাইকে হাজির থাকা লাগবে কেউ লুকিয়ে থাকতে পারবে কোন জায়গায় যে আমি যাব না আমি হিরব নিকাশের মধ্যে হাজিরা দিতেই চাই না সবার লিস্ট আছে আল্লাহ তাল কাছে ফেরেসটা হাঁকিয়ে নিয়ে যাবে পালাবে কোথায় সে কঠিন তিনি আল্লাহ তালা আমাদের প্রতি রহম করুন আখড়াতে ভয় যাদের তারা দুনিয়ার মধ্যে প্রতাপ দেখাতে পারে না আল্লাহর দুাই যায় না এখন এইটার তো মজা বেশি কি মনে করেন ওটা চিন্তাই করে না কবি হবে আখেরা তো ওটা দরকার নাই দুনিয়া যাতে পা আনন্দ করে খাও এই মজা এই মজা ছাড়া যাবে না একটু দেরি চোখে দেখা যায় না সে জন্য সেটার কোন পরেশানি তার মনে মধ্যে নাই সে খবর আল্লাহ তালা বলছেন ওমানিদ আমি একটু লেটে রেখেছি আখের আত্মা এই মুহূর্তে আসছে না কাল হচ্ছে না একটু এটা তো হবে আমি একটু ডিলে করেছি কিন্তু এটা ফিক্স করা একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে আল্লাহর কাছে প্রোগ্রাম রেডি করা আছে কবে হবে আখের আত্মা কবে হবে হাস হবে সেই হিসাব নিকাশ আল্লাহ সামনে হাজির হওয়ার দিন সব ফাইনাল করা আছে ইল্লা সেদিনটা এমন হবে এমন দিন যে দিন কোন ব্যক্তি কোন কথা বলতে পারবেনা আল্লাহর পারমিশন ছাড়া হাসরের ময়দানে একটি কথা বলার কোন ফাজলামি করার কোন সুযোগ থাকবে না কোন মাতবরি করার আর বাড়িয়ে কোন কথা বলার কোন সুযোগ থাকবে না ইল্লাবে এদিনে আল্লাহর হুকুন ছাড়া মুখ খোলা সাহস কারো হবে না আর সেদিন শাকি অথবা সাঈদ সেদিন তো লোকগুলো দুই দলে বিভক্ত হবে আজকে কত দল আছে বারো দল আছে ১৩ দল আছে বিশ দল আছে পনেরো দল আছে দলের কোন শেষ নাই সেদিন দল কয়টা দুইটা অথবা হয়তো সে অত্যন্ত সৌভাগ্যের অধিকারী সেই দলের অন্তর্ভুক্ত হবে তাদের কোনো চিন্তা নাই হিমালুন সেদিন আেরাতে তাদের কোন ভয় থাকবে না কোন দুশ্চিন্তার কারণ থাকবে না এই রকম হবে কিছু লোক আর বাকিরা হবে শাঁকেই সাঈদ হাসি খুশি দুশ্চিন্তার কোন কারণ নেই ডান হাতে আমর নামা চলে এসেছে আর বাকিরা হবে শাঁকেই শাকাওয়া দুর্ভাগ্য তাদেরকে চেপে বসবে বাম হাতে আমর নামা এসে কপাল পুড়ে গেল তাদের ধ্বংস হয়ে গেল এর চেয়ে করুণ পরিণতি আর কিছু হতে পারে সেদিন কথা বলবেন না কেউ পুলসিরাত পার হয়ে যাচ্ছে বলছেন সেদিন হাসরের ময়দানে নবীগণ ছাড়া কেউ কথা বলবেন না যখন পলসেরাতে সবাই উঠছে নবীরা ছাড়া কারো কোনো কথা নাই সবাই চিন্তায় কঠিন পরিস্থিতি এই ব্রিজ যে পার হব গিয়ে জান্নাতে যাব গ্যারান্টি নাই নিচে জাহান নাম খুবই কঠিন একটা ব্রিজ এই ব্রিজ কত চিকন কত ধার হতে পারে আমল অনুযায়ী ব্রিজ ব্রেস্তা হবে তাদের আমল খারাপ ধার চিকন পাতলা পার হতে পারবো না ধপ ধ করে পড়ে যাবে আমল বালা হলে যে এই ব্রিজটা কোষাদা হয়ে যাবে প্রশস্ত হয়ে যাবে লাইট দেওয়া হবে লাইট দিয়ে পার হয়ে যাবে বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে একটু আমল কম বাতাসের গতিতে যাবে এভাবে করে আস্তে আস্তে হবে কিন্তু যাদের আমলের অবস্থা কাহিল ইমানের অবস্থা কাহিল তাদের পার হওয়ার কোনো উপায় থাকবে না ধপ করে নিচে পড়ে যাবে এই দিন কেউ কথা বলবে না শুধু সবাই ভয়ের কারণে সবাই একদম টটস্থ হয়ে থাকবে কোনো কথা মুখে দিয়ে আসবে না কোন কথা সাহস থাকবে না ইসুল শুধু নবীরা কথা বলবেন কিন্তু নবীগণ কি কথা বলবেন দাঁড়িয়ে নিজের উম্মতের জন্য আল্লাহ বলবেন এক এক নবী হে আল্লাহ আমার উম্মতকে পার করে দেন আমার উম্মতকে সেফলি পার করে দেন পার করে দেন আল্লাহ জাল্লা আল্লাহ হল্লাহজন আমাদেরকে পার করে দেন সহজ এই কঠিন পরিস্থিতি খুশি করবেন না আমি যারা হতভাগা না আল্লাহ মাফ করুন ওই দলে পড়ে যায়, তাহলে কি উপায় হবে যারা শাখি হতভাগা দুর্ভাগা তাদের অবস্থা হচ্ছে যারা আগুনে নিক্ষিপ্ত হবে দুর্ভাগা লোকগুলো আগুনে পড়েই বা আগুনে পড়তে পড়তেই তাদের মুখ দিয়ে চিৎকার আসবে জাফির এবং শাহিক দুই রকম আওয়াজ আসবে জাফির হচ্ছে চিৎকার যেটা গলা দিয়ে আসে এই আওয়াজ হচ্ছে জাফির বিপদে পড়ে মানুষ চিৎকার করে তাই না বিশাল চিৎকার করে উঠে মানুষ এই আওয়াজটা গলা থেকে আসে হালাক থেকে আসে এটাকে বলে জাফির আরও নিচের থেকে আসে বুক থেকে আসে সেটা কেরকম এটা গলা থেকে আসে না নিচের থেকে আসে নিচের থেকে আসে আল্লাহ এই এই আওয়াজটা কখন আসে বলেন সবচেয়ে লাস্ট সময় সবচেয়ে কঠিন সময় ইল্লাহিহি জাহান নামীদের শুধু এই মুখের গলার আওয়াজ আসবে না গলার নিচের থেকে হামাকের নিচের থেকে চিৎকার আসবে গঙ্গরানো আসবে গঙ্গরানি আসবে সেখানে তাদেরকে চেরদিন থাকতে হবে ইল্লা মশা রব্বুক আসমান থাকবে সেখানে তাদেরকে ততদিন থাকতে হবে জাহান যে আসমান থাকে ওই আসমান তার মানে শেষ হবে না কোনদিন তাদেরকে সেখানে চিরদিন থাকতে হবে ই তবে আপনার রব যতদিন চান কাউকে কাউকে তিনি ওখান থেকে কি করবেন বের করে আরবেন মুভমেন্ট ছিল ইমান ছিল কিন্তু গুনার মধ্যে অপকর্মী ডুবে ছিল বহু বছর তার শাস্তি হয়ে সেখান থেকে একবার মুক্তি পেলে তার হয়তো সেখানে শেষ হলো আর না পেলে তারা ইমান ছাড়া মরেছে ফি হা অবস্থা হবে ইন্ন আলুন আপনার রব করিত কর্ম করতে সক্ষম যা তিনি চান কেউ কোনো মিছিল করে নাম থেকে বের হওয়ার জন্য এরকম কোন ব্যবস্থা আছে কিচ্ছু নয় আল্লাহ এত পাওয়ার এক্সিকিউটিভ পাওয়ার দুনিয়াতেও আছে কিন্তু দুনিয়াতে সামান্য সময়ের জন্য আমাদেরকে একটুখানি ফ্রিডম দিয়ে দেখলেন কি করি আমরা কিন্তু সেদিন এই সামান্য পাওয়াটাও থাকবে না আর সমস্ত আল্লাহ তাল হাতে তিনি যে অ্যাকশন করে চান সেটা হয়েই যাবে ঠেকানো কেউ থাকবে না আর যারা সৌভাগ্যের অধিকারী হবেন হবেন সেখানে তারা চিরদিন জান্নাতে থাকবেন ইল্লা সেখানে তারা চিরদিন থাকবেন, যতদিন আকাশ এবং জমিন থাকে জান্ন কোনদিন কোনো কে আমত হয়ে আবার ধ্বংস হবে না চিরদিন থাকবে ইল্লা ইল্লামাশা রব্বুক তবে আপনার রব যেটা চান সেটা আল্লাহ রব আলিনের এখতিয়ার তখনও আসে তো এখানে ইল্লাম আসা রব অর্থ করি জানলা থেকে কিছুদিন পরে কি আবার কাউকে বের করে ফেলে দেওয়া হবে নাকি তা তো হবে না এখানে বলা হচ্ছে যে আপনার রবের ক্ষমতা যে আর নাই তা না তিনি কি অনেক দিন কাউকে আরাম আয়েসে রেখে তারপরে যদি বলে বহুদিন ভোগ করছ এবার তোমাকে মরে যায় মরে দাও এটা করতে চাইলে আল্লাহ তালার পাওয়ার স্থির হাতে আসে কিনা ওই কথাটা আল্লাহ হাতে রাখছেন যে আমার স্থির পাওয়ার থাকে আমি চাইলে পারি কিন্তু আর করবো না আমি বের করে দেব না কারণ কি ব্যাখ্যা করছে এত এত দিন রাখা ভোগ করতে দেওয়া এটা আল্লাহর পক্ষেই একমাত্র সম্ভব তার দান তোমরা চেনেছ তার দান কখনো তিনি যেটা ফয়সালা করেন দেওয়ার জন্য কখনো শেষ হবে না তার কাছে কোনদিন কোনো কিছুর টান হবে না কোন কিছু ক্রাইসিস হবে না কোন সংকট দেখা দেবে না তোমাদেরকে এতদিন পর্যন্ত এতদিন মানে যার কোন দেওয়ার কোন কমতি হয়ে যাবে না কোনো কিছুর কোনো ক্রাইসিস হয়ে যাবে এরপরে আল্লাহ তালা বলছেন হে নবী এখন এই কাহিনীগুলো শেষ করে আল্লাহ তালা নবী করিম সালামকে ট্রেনিং দিচ্ছেন তো এই জন্য কোরআন কে তেইশ বছর দিলে ট্রেনিং হবে না সময় সময় লেসন দিয়েছেন সময় সময় লেসন দিয়েছেন হ্যাঁ এই জন্য বলা হয় কোরআন মুনাজ্জামান কোরআন একটু একটু করে নাজিল হয়েছে তেইশ বছরে তো আল্লাহ বলেন এখন ওনাকে সব কাহিনীগুলো বলে যে সমস্ত ষড়যন্ত্র করছে আপনার চক্রান্ত করছে এগুলো দেখে এবং তারা যে বিভিন্ন ইবাদত করছে সেরেক ভিত্তিক মোশেক হিসাবে তারা ইবাদত করে যাচ্ছে এগুলো দেখে আপনি যেন শোভা সন্দেহ না পড়েন এই দিনের ব্যাপারে আপনার জানা একটুও কমতি না হয়ে যায় তারা এইগুলো যা কিছু করছে তাদের নিজেদের তরিকা মত ইবাদত্যতা সংস্কৃতি কালচার দর্শন যেগুলো তারা বের নিয়েছে জীবনের জন্যে এগুলো দেখে আপনি কখনো যেন দুর্বল না হয়ে যান যে তাদের তো দেখা যায় তাদের ফিলসফি তাদের জীবনের দর্শন নিয়ে তারা খুব মনে হয় যেন সেটেল হয়ে আছে এরকম তাদের মানে কোনো অসুবিধা হচ্ছে না এই মুহূর্তে এগুলো দেখে আপনি জন্য একটু শোভা সন্দেহের মধ্যে না পড়ে যান কোনোদিন ধ্বংস হবে আর কিসের সন্দেহ হবে আপনি এইরকম সন্দেহ যেন না থাকেন আসলে কি ওনার এরকম সন্দেহ ছিল নাকি এত দুর্বল ইমানওয়ালা তো নবী করিম সাল্লা ছিলেন না তো ওনাকে আর একটু মানে দুর্বল ছিলেন না ঠিকই কিন্তু মানুষ হিসাবে আর একটু উৎসাহিত করা লাগে আর একটু চাঙ্গা করা লাগে এটা ঠিক আর এগুলো বেশি হচ্ছে আমাদের জন্য কখনো মনটা ছোট না হয়ে যায় আমরা যেন হিম্মত না হারিয়ে ফেলি মায়ুধু না ক্যামাই আহ কাবল তারা যেগুলো ইবাদত করছে এগুলো অত্যন্ত ক্ষণস্থায়ী তাদের এ বাদতের কোন মূল্য তারা দুনিয়াতে পাবে না পাবে না তাদের বাপ দাদা এর আগে করে গিয়েছে সেই তরিকায় তারা চলে যাচ্ছে আর আমরা তাদের অংশ তাদেরকে ঠিক মতেই দেব একটু ঠকাবো না এই কথা বলে পার হতে পারবে না আমরা তো আসলে বুঝে শুনে পারিনি আমাদের বাপ দাদা করে গেছিল সেই তরিকায় ছিলাম ভালো মতো বুঝতে পারিনি এই কথা বলে কিছু মাফ হয়ে যাবে তা হবে না বাপ দাদা যারা সিরেককে আবিষ্কার করে গিয়েছিল তারা যেমন শাস্তি পাবে বাপ দাদার তরিকা চলতে থাকার কারণে তাদের কোন রকমের কমতি হবে না তারাও ঠিকই সিরেকের শাস্তি এবং এর বোঝা দায়িত্ব তাদেরকে নিতে হবে আমি এর আগে মুসাখি কিতাব দিয়েছিলাম সেই কিতাব নিয়েও দেখা যায় করে ফেলেছে হে নবী আপনার কিতাব নিয়ে তারা ইকতালাপ করছে কাফের মানে না এতে আপনি খুবই কষ্ট পান মনে হয় যেন এই মুসা আলাই কষ্ট পেয়েছেন সব নবীদের হয়েছে এগুলা মোকাবিলা করতে হয়েছে সেই তরীকা আপনাকেও ফেস করতে হবে রব্বি কালাকুম যেভাবে তারা শিবালাঙ্গন করে আপনাকে কষ্ট দেয় দুশ্মনী করেছে মক্কায় যেভাবে উনি নামাজ পড়তে এসেছেন ওনার গায়ের উপরে উটের পচা নাড়ি ভরি দিয়েছে উনি মাথা উঠে তাই না মনে আছে আল্লাহ চাইলে ওই সময় দিয়ে ওই মুহূর্তে আবু জহাল আসল তোমরা দেখো আমি মোহাম্মদকে এখনো ঝাঁপিয়ে ধরবো ধরতে আসছে আল্লাহ জিবরুল্লাহ দিয়ে তাকে সরিয়ে দিয়েছেন কিন্তু ওই সময় তাকে আল্লাহ শেষ করতে পারতেন না আল্লাহ করেন নাই কেন আল্লাহ বলছেন আল্লাহর পক্ষ থেকে কালিমা সাবাকাত আল্লাহর হুকুম লেখা আছে এই লোকটা কখন মরবে ওটা আগে আল্লাহ লেখে রেখেছেন ওটা লেখা থাকার কারণে আল্লাহ এর আগে নিতে চাননি এইটা লেখা না থাকতো যদি তাহলে বহু আগেই এই অপকর্মগুলো শাস্তি পেয়ে তাদের শেষ হয়ে যাওয়ার কথা ছিল অবশ্য এর মধ্যেও কিছু খায়ের আছে শেষ হয়ে গেলে তো আবু সুফা নারী সংক করতে পারতেন না মক্কাবাসীদের হাজার হাজার তো কবুল করেছে এর মধ্যেও আল্লাহর মাসলাহাত আছে কেন আল্লাহ আগাল লেখে রেখেছেন এত সকাল ওই মুহূর্তে শাস্তি দেবেন না আর তারা এই যে আল্লাহর পক্ষ থেকে এত সুন্দর ফায়সলা এত সুন্দর কিতাব এত সুন্দর হেদায়তের খবর আসলো ক্ষেত্রে তারা শোভা সন্দেহের মধ্যে পড়েই থাকলো ডুবেই থাকলো আপনার রব তাদের আমরকে সব হিসাব করে ধরে রেখেছেন রেকর্ড করে রেখেছেন তাদের আমরকে পূর্ণাঙ্গ বুঝিয়ে দেবেন কেমতের দিন কার কি পাওনা ঠিক মতো বুঝিয়ে দেবেন এই দুনিয়া তারা যদি ধরা ছোয়ার বাইরে চলে যায় মৌতে আগে তেমন কোন বিপদে পড়া লাগে না মৌ চলে গেল আখেরাতে সব বুঝিয়ে দেওয়া হবে তারা কি করে যাচ্ছে আল্লাহ আল্লাহতালা সব খবর রাখেন দুনিয়ার সন্ত্রাসী গুলো আগ্রাসী শক্তিগুলো অত্যাচারী শাসকগুলো কোথায় কি করছে সব আল্লাহ তালা খবর রাখেন নাকি রাখেন না সব রাখেন এইগুলা দেখার পরেও আল্লাহ বলেন তিনি একলা নয় আপনার সঙ্গে যারা ইমানদার আছে তাদের ব্যাপারেও মজবুত হয়ে থাকতে হবে কিভাবে মজবুত থাকা যাবে এই বিষয়ে আগামী সপ্তাহে আমরা শুনবো আল্লাহর পক্ষে মজবুত থাকতে হলে খালি মজবুত থাকলা মজবুত আসি এ বললে হবে না কিছু কাজ করতে হবে কিছু অ্যাকশনের মধ্যে মজবুত সেই অ্যাকশন কি কিছু আমুল আল্লাহ তালা আমাদেরকে রেকমেন্ড করেছেন সেটা আমরা আগামী সপ্তাহে শুনবো বেজমিল্লা